সাহল ইবনুল সাদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন সাহাবিগন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সঙ্গে সালাত আদায় করতেন এবং তারা তাদের লুঙ্গি ছোট হবার কারণে ঘাড়ের সাথে বেঁধে রাখতেন তাই মহিলাগণকে বলা হলো পুরুষগণ সোজা হয়ে না বসা পর্যন্ত তোমরা সাজদা হতে মাথা তুলবে না